ইবনু আব্বাস রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নব্বত দেওয়া হয় চল্লিশ বছর বয়সে এরপর তিনি ১৩ বছর মক্কায় কাটান এ সময় তার প্রতি ওয়াহিনাজিল হচ্ছিল তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর দশ বছর কাটান আর তিনি তেষট্টি বছর বয়সে মারা যান